আবু সঈদ খুজরি রজিয়াল বর্ণিত কতিপয় লোক বনুকুরাইজারুদীগণ সাহাদু মুহালাহুকে সালিশ মেনে দুর্গ থেকে নেমে আসে তাকে নিয়ে জন্য লোক পাঠানো হল তিনি গাধায় সওয়ার হয়ে আসলেন যখন মসজিদের নিকট আসলেন তখন নবী সাল্লাহু আলাইসাল্লাম বললেন তোমাদের শ্রেষ্ঠতম ব্যক্তি অথবা বললেন তোমাদের সর্দার আসছেন তার দিকে দাঁড়াও তারপর তিনি বললেন হে সাদ তারা তোমার সালিশ মেনে বেরিয়ে এসেছে সাদ রাজি আলাহতআাল্লাহ বললেন আমি তাদের সম্পর্কে এ ফয়সলা দিচ্ছি যে তাদের যোদ্ধাদেরকে হত্যা করা হোক এবং শিশু ও মহিলাদের বন্দি করে রাখা হোক নাবি সাল্লাহ আল্লাম বললেন তুমি আল্লাহ আল্লাহতালার ফয়সালা মোতাবেক ফয়সালা দিয়েছ অথবা বলেছিলেন তুমি বাদশাহ অর্থাৎ আল্লাহর ফয়সলা অনুযায়ী ফয়সলা করেছ